আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন হজরত তাকে জিজ্ঞেস করলেন তুমি এই দু শিখেছ উত্তরে শাকুর আর আমার বান্দাদের মধ্য থেকে অল্প কি কৃতজ্ঞ এমন উত্তর শুনে হজরতোমরাদিয়া আল্লাহ তালাহু কাঁদতে লাগলেন আর নিজেকে উপদেশ দিতে লাগলেন হে ওমর মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী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 কাউকে কোনো ভ্রান্ত মতবাদ পরিহার করতে বলা হলে সে বলে অনেক লোকই তো এই চিন্তা বিশ্বাসী আমি তো আর একাই পথে চলছি না অধিকাংশ লোক কী করছে অধিকাংশ মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে এই অধিকাংশের পিছু পিছুই যারা অনুগামী তাদের বলছি লিখে করুন দেখুন মহান কি বলছেন অধিকাংশ লোক তা বিশ্বাস করে না এবার যদি শুধু অধিকাংশ লিখে অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন কিন্তু তাদের অধিকাংশই মূর্খ বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না আকসারু হুম ল তাদের অধিকাংশই বুঝে না এই ব্যাপারে আল্লাহ কি বলছেন আমার বান্দাদের মধ্যে অল্প মা কৃতজ্ঞ অল্লা কলিল অল্প সংখ্যকই তার সাথে মান এনেছিল তারাই নৈকট্যশীল তারা অবস্থান করবে নামতপূর্ণ উদ্যান সমূহে একদল পূর্ববর্তীদের মধ্য থেকে আর অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে তাই হে মুসলিম ভাই বোনেরা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 আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদ গামি করে দিবে তারা শুধু অলি কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক